আব্দুল্লাহ ইবনু উমর আদিল্লাহ তু আল্লাহতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন একদা স্বপ্নে লোকজনকে একটি মাঠে সমবেত দেখতে পেলাম তখন আবু বকর রদিল তালাহন উঠে দাঁড়ালেন এবং এক অথবা দু বালতি পানি উঠালেন পানি উঠাতে তিনি দুর্বলতা বোধ করছিলেন আল্লাহ তাকে ক্ষমা করুন অতপর উমর আদিল্লাহ তু বালতিটি হাতে নিলেন বালতিটি তখন বড় আকার ধারণ করল আমি মানুষের মধ্যে পানি উঠাতে উমরের মতো সুদক্ষ ও শক্তিশালী ব্যক্তি আর দেখিনি শেষে উপস্থিত লোকেরা তাদের উটগুলিকে পানি পান করিয়ে উঠসালে নিয়ে গেল হাম্মাম রহমতুল্লাহ আলহি বলেন আমি আবু হুরাইরা রদিলাহ তালহ্নকে নবী সাল্লাহু আল্লাহ সাল্লাম হতে বর্ণনা করতে শুনেছি আবু বকর দু বালতি পানি উঠালেন